মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমন্বিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান তরুণ ও যুব সমাজ সমাজের জন্য জাতির জন্য এক বড় কল্যাণকর এবং ভিত্তি একটি কাফেলা তরুণ সমাজ এগিয়ে আসলে সমাজের উন্নয়ন আবশ্যক আর তাদেরকে উদ্বুদ্ধ হতে হবে রসুল মোহাম্মদ সাল্লাহ আলীকাল্লামের আদর্শে পৃথিবীতে আজকে অশান্তি বিরাজ করছে আর এই অশান্তির ঔষধ হল আবার সেই দিন সেই নীতি এবং সেই দর্শনের দিকে ফিরে যাওয়া যে নীতির কারণে তরুণ সমাজ সমাজে অবদান রেখেছিলেন সেটা হলো মোহাম্মদ সল্ল্লাহ আলাইহাসাল্লামের তৈরি যুব সমাজ আর তাদের যে মূলনীতি আগে আলোচনা করেছি সেটা হল আগে ছয়টি বিষয় বর্জনের কথা বলেছিলেন অতঃপর পাঁচটি সামাজিক বিষয় তারা বাস্তবায়ন করেছিলেন আর এজন্যই রাসুল সাল আলসাল্লাম তাদেরকে শুধু জান্নাতির সুসংবাদ দিয়েছিলেন এখানে উল্লেখ্য যে আজকের তরুণ সমাজ সমাজে কাজ করতে গিয়ে ছাত্র সমাজ সমাজে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় একেবারে নিঃস্বার্থভাবে একইবারে নিঃস্বার্থভাবে সে কাজ করবে এখানে কোনো দুনিয়াবি পাওনা থাকবে না আল্লাহ রাসুল ঘোষণা করলেন একটি কথা সাহাবিদের জবাবে ফামা ইনফা আল নাদ যদি আমরা এই কাজটি করি তাহলে কি পাব আর এর প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল বললেন আল জান তোমরা জান্নাত পাবে এখানে আল্লাহ রসুল অন্য কোনো কথা বললেন না যে যদি তোমরা দরিদ্র হও তাহলে আমরা তোমাদেরকে দরিদ্র দূর করব যদি তোমরা আক্রান্ত হও শত্রু কর্তৃক তাহলে সেখানে তোমাদের হেফাজত করব যদি তোমরা অসহায় হয়ে যাও তাহলে তোমাদের পাশে গিয়ে দাঁড়াবো অর্থাৎ দাওয়াতি কাজ করতে গেলে এ সমস্ত বিপদ আসতেই পারে আর্থিক ক্ষতি হতে পারে এর পরেও আল্লাহর পথে টিকে থাকতে হবে তবেই জান সমানিত দর্শক মণ্ডলী তরুণ সমাজকে এই দৃঢ় চিত্ত নিয়েই সমাজে আসতে হবে এবং সমাজের মাঝে কাজ করে যেতে হবে বিকল্প পথ আর খোলা নেই আমাদের কাছে দেখুন সেই মোসাব রজিয়াল্লাহের অবস্থাটা মোসাব রাজাল ছিলেন মক্কার বুকের সবচেয়ে সুন্দরতম ছেলে তার মতো সুন্দর চেহারাদারি আর কেউ ছিল না তার পরিবার থেকে আর কেউ ইসলাম গ্রহণ করেনি সেই সাহাবি যখন মৃত্যুবরণ করছেন যিনি একটি কাপড় তিন দিনের বেশি পরিধান করতেন না যুদ্ধের সময় আল্লাহ রাসুল সেই মুসাবকেই পতাকা হাতে তুলে দিলেন যে পতাকার হকদার তুমি অর্থাৎ আনসারিদের পক্ষ থেকে তাকেই দিলেন রসল্লা সাল আলি সাল্লাম যুদ্ধের দিনে মুসাবকে ডেকেই আবার সেই পতাকা তুলে দিলেন উহুদ যুদ্ধে যখন মুসাব রাজাল্লাহ শাহাদত বরণ করলেন যুদ্ধের মাঠের এক কোণে মুসাবের চেহারা একদিকে মুখমণ্ডল দিকে পড়ে আছে মাথা এক দিকে পড়ে আছে এক একদিকে তার শরীর পড়ে আছে গায়ে মাত্র একটি ছেড়া চাদর আর কিছুই ছিল না আল্লাহ রাসুল আহত হয়েছেন দাঁত ভেঙ্গে গেছে ওহুদের প্রান্তরে এমত অবস্থায় যখন ওহুদের মাঠে আল্লাহ রাসুল দেখছেন কে কোথায় শহীদ হয়েছে দেখতে গিয়ে মুসাবকে দেখে রসুল্লাহ সালিক বলছেন মুসাব মা রই তুমি মাকা আহসানো আর আজকে তুমি একটা ছেঁড়া চাদরের মধ্যে পড়ে আছো একদিকে মাথা তোমার একদিকে তোমার দেহ আলরাসুল বরদাস্ত করতে পারছিলেন না মুসাবের এই অবস্থা তার চিত্র মনে পড়েছিল एक दिन ये मुसाफ के लिए उच्च पर्या पोषाको दी परिकर ठीक आल्लर पक्ष जिब्री अमीन आयातनी से हाजिर हलन रसुलसाफ तर मध्य अंतर्भुक्त हो गए जरा आल्लार वादा करा के मुसाफ पूरण करल सहरा जो मुसाफ रजियाल्लाह के যখন কাফন পরাচ্ছেন তখন মুসাবের মাথা ঢাকে তো পা না, পা ঢাকে তো মাথা ঢাকে না আল্লাহ রাসুল বললেন মুসাবের মাথার দিকে কাপড় দ্বারা ঢেকে দাও আর পায়ের দিকে ঘাস বিছিয়ে দাও মৃত্যুর সময় আল্লাহ রাসুল মুসাবের জন্য একটি কাফন পর্যন্ত পূর্ণাঙ্গ দিতে পারলেন না মুসাব নিঃস্বার্থ ভাবে ইসলামের দাওয়াতকে মদিনায় পুঁছিয়ে দিয়েছিলেন আর সেই দাওয়াতের বদৌলতেন গোটা বিশ্বব্যাপী ইসলামের পথে এইভাবেই তোয়াক্কা করেননি আজকে তরুণ সমাজকে সেই ব্রত নিয়েই সামনে এগিয়ে যেতে হবে এটাই হলো যুব সমাজের কর্মসূচি যুব সমাজের কর্মসূচি এই ছয়টি এবং পাঁচটি বিষয় আমি আহ্বান করবো এরপরেও রসুল্লা সাল্লা সাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলছেন এই মর্মে মাঠে সাত শ্রেণীর মানুষের উপরে আল্লাহ করবেন তার মধ্যে দ্বিতীয় শ্রেণী আল্লাহ ওই সমস্ত যুবকরা যারা এবাদত করে বড় হয়েছে যুবক বয়সেই তরুণ বয়সে এই ছাত্র বয়সেই এবাদত করতে করতে যারা বড় হয়েছে তারাই কাল কিয়ামতের মাঠে আরশের তলে ছায়া পাবেন যুবকদের বিশাল মর্যাদা কেনই মর্যাদা যুবকদের যে মর্যাদা রয়েছে তা সর্বত্রই প্রমাণিত হয় আজকে যুব সমাজকে আল্লাহর এবাদতে গড়ে উঠতে হবে আল্লাহর এবাদতে বেড়ে উঠতে হবে এটাই রসুল্লাহ সাল্লামের নির্দেশ আজকে যুব সমাজ বিভ্রান্ত আজকের যুব সমাজ উন্মুক্ত এই যুব সমাজকে আবার ফিরে আসতে হবে সঠিক পথে রসল্লাহ সাল্লাহ আলী বা এই বাণীকে যদি আমি গুরুত্ব দিই যে কোনো যুবক যে কোনো তরুণ যে কোনো ছাত্র সে কোরআন এবং সইহাদিসকে মেনে নিবে এবং সমাজের রন্ধে রন্ধে সর্বত্র কাজ করে যাবে আজকে অনাচারে আজকে মিথ্যায় আজকে শিরিকে জেনাই মানব গোটা সমাজ পরিপূর্ণ সমানের দর্শক মণ্ডলী সমাজে তরুণরা কাজ করবে আজকে কাজ আবশ্যক হয়ে দাঁড়িয়েছে কারণ জেনা, সন্ত্রাস মানব হত্যা শির পাপাচারে পরিপূর্ণ আর এমত অবস্থায় যখন একজন যুবক এবাদতে ঘড়ি উঠবে এবাদেতুল্লা বলতে যাবতীয় কোরআন এবং সেই সন্ন্যাসে মেনে চলবে এটাই হলো উদ্দেশ্য আর যে ব্যক্তি এটা পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তাকেই ক্যামতের মাঠে ছায়া দান করবেন সাত শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হবেন এই যুব সমাজ সমাজের দর্শক মণ্ডলী সবাইকে আহ্বান জানাবো এই মর্মে যারা অভিভাবক যুবকদের বিশেষ করে পিতামাতা তারাই পিতামাতা তারা সন্তানদেরকে পরিচালনা করবে ঐরূপভাবেই যেন সে এই যুবক বয়সে সুন্দরভাবে গড়ে উঠতে পারে আল্লাহর ইবাদতের মধ্যে আর এই জন্যই পিতামাতার উপরে নির্দেশ দেওয়া হয়েছে প্রথমেই নির্দেশ দেওয়া হয়েছে এই মার্বে যখন সাত বছর বয়স হবে তখন তোমরা সালাতের নির্দেশ দাও আর যখন দশ বছর হবে তখন তাদেরকে পিটিএ সালাত শিক্ষা দাও কেন এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাদ আর সাল এমন একটি বিষয় সেটা হলো তানহা ইন্না সাল্লাত মুনকার। নিশ্চয়ই সলাৎ মানুষকে অশ্লীল অপকর্ম থেকে দূরে রাখে আর সাল হলো সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহকে স্মরণ করা। যখনই কোনো ব্যক্তি সালাতের দিকে ধাবিত হবে তখন অন্যান্য যত অশ্লীলতা যত কর্ম গর্ভিত অন্যায় রয়েছে সমস্ত অন্যায় থেকে দূরে থাকবে এটাই হলো নিয়ম তরুণ সমাজকে আজকে এগিয়ে আসতে হবে এই ধারায় এক ধারা হল রসুল মোহাম্মদ সাল্লাহ আলিকুসাল্লাম যে বিধান চালু রেখে গেছেন ওই বিধানকে অনুসরণ করা সেই সাথে এই অনুসরণের মাধ্যমে নিজেকে আল্লাহর এবাদতের মধ্যে গড়ে তোলা যেন আমি পরকালে কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হই সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আলোচনার এই ফাঁকে আর একটি কথা বলতে চাই রসুল্লা সাল্লাম বলছেন আদম সন্তান কেয়ামতের মাঠে তার পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয়ে তাকে প্রশ্ন না করা হবে তার মধ্যে একটি বিষয় হলো তার যৌবনকালকে সে কিভাবে অতিবাহিত করেছে একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে আর একটি প্রশ্নের মা আমিলা ফিমা আলিমা সে যা জ্ঞান অর্জন করেছে এই জ্ঞানটি সে কোন পথে ব্যয় করেছে কেমন আমল করেছে এখানে চলে আসে ছাত্র এবং যুবক উভয়ই ছাত্ররা জ্ঞান অর্জন করে সে জ্ঞানটা কোন পথে ব্যয় করেছে যুবকরা তাদের বয়সটাকে কোন পথে ব্যয় করেছে সমানিত দর্শক মণ্ডলী আমরা এই আলোচনার ফাঁকে একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও ফিরে আসছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পর সারা দুনিয়ার মানুষকে করোন মাজিদ আল্লাহাল পড়তে বললেন बहुदी हेदायत दिए मध्य चिंता देखो कुरान छाय প্রতি বুধবার রাত দশটা টায় দেশে ও রাত দশটা ভারতে বীস টি বংলা দি দিফ ইসলাম বারিফ নাই চ্যালেঞ্জ এনী হ্যুমন বীং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 সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম যুব সমাজ ছাত্র সমাজ তাদেরকে জবাব দিতেই হবে যে তারা যৌবনটা কীভাবে কাটেছে আমি যৌবন কালকে কাটাবো আমার তার্যকে আল্লাহর পথে কাটাবো ব্যয়ই করব আল্লাহর পথে কারণ হলো সাহাবা কেরাম এই তার্যকেই গুরুত্ব কাজে লাগিয়ে ইসলামকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন আজকে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই পথে তার তারুণ্যকে ব্যয় করতে হবে অনুরূপভাবে ছাত্র সমাজ কি শিখল এবং এই জ্ঞান কোন পথে ব্যয় করল। আজকে দর্শক মন্ডলীকে আহ্বান জানাতে চাই আজকে আমরা ছেলেদেরকে কি শিক্ষা দিচ্ছি এবং এই শিক্ষা অনুযায়ী কি করছে আমাদেরকে দিন শিক্ষা করতে হবে এবং এই শিক্ষা অনুযায়ী আমূল করতে হবে আজকে আমারা দুনিয়ার মহে পড়ে ছাত্রদেরকে ছেলেদেরকে নিজেদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিচ্ছি অন্য শিক্ষা আর যার দ্বারাতে গোটা পৃথিবীতে জাহেলিয়া ছড়িয়ে পড়ছে আমাদের সন্তানদেরকে যুব শিক্ষা দিতে হবে ইসলাম যে ইসলাম এসেছে আলমদিনা থেকে আলহেরা থেকে মক্কার ইসলাম শিক্ষা দিতে হবে দুঃখজনক আমরা বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমি কি জবাব আল্লাহর কাছে প্রদান করব। আমি কি কি সেই যুবক হতে পারব যেই যুবক শিক্ষা অর্জন করছি বস্তুবাদী শিক্ষা যে শিক্ষায় অর্জন করে পৃথিবীতে জাহেলিয়া ছড়িয়ে যাচ্ছে যে শিক্ষা অর্জন করার কারণে ইসলামটাকে আমি ভুলে যাচ্ছি সে শিক্ষা অর্জন করার মাধ্যমে আমি কি পরকালে সাত শ্রেণীর মানুষের মধ্যে সামিল হতে পারব। আমি একজন তরুণকে আমি একজন ছাত্রকে জিজ্ঞেস করতে চাই হে তরুণ ভাই তুমি কি দাবি করতে পারো তুমি কি বলতে পারো যে আমি ছাত্রে নির ব্যক্তিদের মধ্যে আমি একজন হব। না তোমার এই সুযোগ নেই কারণ তুমি যে শিক্ষা করছো ছাত্র ভাই তুমি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছ এই শিক্ষা ইসলামী শিক্ষা নয় অথচ তোমার উচিত ছিল তোমার এই শরীরটা এই তার্য এই যৌবনটা তোমার এই মেধা তোমাদের এই মনন তোমাদের এই চিন্তা তোমার এই পরিশ্রমটা ব্যয় হবে একমাত্র ইসলামের পথে কিন্তু ইসলামের পথে তোমার ব্যয় হচ্ছে না একজন ব্যক্তি কি জবাব দেবে আল্লাহর কাছে সেই দিন তার্যকে সে ব্যয় করছে কোন পথে আজকে ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে বিভিন্ন জায়গাতে তাদের রক্ত প্রবাহিত করছে সম্পূর্ণ অন্যায়ের পথে মিথ্যা দর্শনের পথে একজন তরুণ তার রক্তকে বিলিয়ে দিতে পারে না যে কোনো জায়গাতে তাকে রক্ত বিলিয়ে দিতে হবে কোথায় ইসলামের পথে যে দিতেই হয় যেমন আজকে সম্পূর্ণ শিরিকের আড্ডাখানা তৈরি হয়েছে রসুল মোহাম্মদ সাল্লা আলী আসাল্লাম আলীকে নির্দেশ দিয়েছিলেন শিরিকের শিখণ্ডিকে ভেঙ্গে চুরমার করার জন্য আজকে ছবি মূর্তিতে গোটা দেশ একেবারেই আল্লাহর পূজা না করে মানুষ পূজা কবর পূজা ইত্যাদি পূজায় ব্যস্ত হয়েছে রসুল মোহাম্মদ সাল্লা কেন আলীকে নির্দেশ দিয়েছিলেন কারণ আলীর মধ্যে ছিল তার সবকিছু করতে পারে তার দ্বারা সবকিছু সম্ভব আল্লাহ বললেন আলী শুনো আলী শুনো যত ছবি এবং মূর্তি রয়েছে সমস্ত ছবি এবং মূর্তিকে খাম্বাকে ভেঙ্গে তুমি একবারে চৌচির করে দাও অলাহ কবরান মাটির বুকে যত উঁচু কবর রয়েছে সৌধ নির্মাণ করা কবর রয়েছে সমস্ত কবরকে একেবারে মাটির সঙ্গে তুমি মিশিয়ে দাও এই নির্দেশ রসুল মোহাম্মদ সাল্লাম কেন দিয়েছিলেন এটা তার দায়িত্ব এটা যুব সমাজের দায়িত্ব এটা ছাত্র সমাজের দায়িত্ব এরা এই পথে ব্যয় করবে সমাজে কি করবে তার প্রথম কাজটি হলে সিরিকের মাথাকে গুড়িয়ে দেবে কারণ ইব্রাহিম আলাহ সাল্লাম করেছিলেন অতাল্লাহ হেলা আকি দানা নাসনামাকুম। পিতাকে তার কমকে লক্ষ্য করে বলেছেন আল্লাহর কসম করে বলছি শোনো নাসনামাকুম। আল্লাহর কসম করে বলছি তোমাদের মূর্তিগুলোকে ভেঙ্গে আমি চোরমার করবই। বা দাম তু আল মুদির যখন তোমরা চলে যাবে মেলায় তখন এগুলো মাথা গুঁড়িয়ে দিব ফাজুম যুজা যা ইব্রাহিম আলাহাল্লাম মূর্তিগুলোকে ভেঙ্গে একেবারে চোরমার করে দিলেন এই জায়গাতেই আল্লাহ রব আলমিন তুলে ধরেছিলেন তারা বলেছিল ইব্রাহিমকে যুবক রসুল মুহাম্মদ সাল আলি সাল্লাম মক্কা বিজয়ের দিনে মক্কায় ঢোকেই প্রথম যে কাস্তি করেছিলেন সে কাস্তি করেছিলেন কি সম্পূর্ণ কাবা ঘরের আশেপার চেয়ে স্থাপন করা তিনশো ষাটটি মূর্তিকে নিজ হাতে লাঠি দ্বারা ভেঙ্গে চুরমার করে দিলে সবগুলো মাথা গুড়িয়ে দিয়েছিলেন এই যুবক মোহাম্মদ সাল আলী সাল্লাম সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তরুণ্যকে কাজে লাগাতে হবে আল্লাহর এবদতের জন্য কারণ আল্লাহ রসুল প্রথম শপথটি নিয়েছেন অলা তোমরা কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরিক করবে না এই যৌবনের ইতিহাস ইব্রাহিম আলাহ সালামের কাছে পাই আমরা মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামের কাছেও পাই আগে সেখানেই এগিয়ে আসতে হবে ঠিক আল্লাহ রসুল আলী রজা কেউ একই কথা বললেন তুমি কোনো ছবি এবং মূর্তিকে ছাড়বে না কেন বললেছিলেন আজকে সিডিকের আড্ডাখানা তৈরি হয়েছে গোটা পৃথিবীতে মানুষের পূজা চলছে আল্লাহর পূজা বাদ দিয়ে সম্মানিত দর্শক মন্ডলী আমি এই পর্যায়ে আর একটি হাদিসা আপনাদের কাছে পেশ করতে চাই রাসুসাল্লা সাল্লাম খমসান কবলা খমসিন তোমরা পাঁচটি বিষয় আসার আগেই পাঁচটি বিষয়কে গুরুত্ব দান করো গনিমত মনে করো তার মধ্যে একটা সাবা বাগা কবলা হারামিক বার্ধক্য পোষার আগেই তুমি যৌবনকে গুরুত্ব দাও মানে বার্ধক্য বয়সে গিয়ে আপনি যে এবাদত করবেন সে এবাদত দুর্বল হয়ে যাবে যুবক বয়সে সে এবাদত করতে হবে তাহলে আল্লাহ রব্বল হুবহু ওই শেষ বয়সে অনুরূপ নী কি দান করবেন একজন ব্যক্তিকে একজন তরুণকে একজন যুবককে একজন ছাত্রকে যৌবন বয়সটাকে একেবারে গণিমত মনে করে সেখানেই সৎ কাজ যত আছে সেগুলোই করতে হবে আমরা সাহাব আকেরামের কাছে এটাই পাই সাহাব আকেরাম কোরআন এবং শুননার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন সব কিছুকে ত্যাগ করেছেন আমাদের সামনে সাহাবিদের এই ইতিহাস রয়েছে যুবক তরুণ সাহাবিদের এই ইতিহাস থাকা সত্ত্বেও আমরা আজকে পিছিয়ে গিয়েছি কেন আমরা আজকে দূরে সরে গেলাম কেন তরুণ সমাজের কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে তরুণদেরকে সম্মানিত দর্শক মণ্ডলী আমি আলোচনায় ফিরে গিয়ে বলতে চাচ্ছি তরুণ সমাজের প্রথম কর্মসূচি ছয়টি ছয়টি বিষয় তারা বাস্তবায়ন করবে নির্জীবনে নিজে শিরিক করবে না নিজে জেনা করবে না নিজে চুরি করবে না নিজে সন্তান হত্যা করবে না নিজে একজন তরুণ ছেলে সে কখনো অপরকে অপবাদ দিবে না আর একজন তরুণ ছেলে কখনো সে অবাধ্যতা করবে না সৎ কাজের ক্ষেত্রে এখানে প্রত্যেক ব্যক্তিভিত্তিকে এগিয়ে যাবে সঠিক কাজ করার জন্য বন্ধুরা আমার আর সমাজে দাওয়াতের ক্ষেত্রে যে পাঁচটি বিষয় গুরুত্ব দিবে তার মধ্যে যিনি নেতৃত্ব দেবেন তার কথা শুনবেন এবং মেনে চলবেন যে কোনো অবস্থাতে মেনে চলতেই হবে যদি তিনি হকের নির্দেশ দান করেন অর্থাৎ তিনি হকের যদি নির্দেশ দান করেন তাহলে তিনি মেনে চলবেন কষ্টে হোক আর সুখে হোক স্বাচ্ছন্দ্যে হোক আর অসন্তুষ্টিতে হোক আর বিষয় সেটা হলো ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই ওয়ালান নাফকাতে খরচ করবে যদিও দরিদ্র হয় অধনী হয় আর এটা সমাজকে পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই এই খরচ করার ক্ষেত্রে আল্লাহর পথেই খরচ করতে হবে আজকে তরুণ সমাজ নিজের যৌবনটাকে যেমন অন্যত্র ব্যয় করছে ঠিক অনুরূপভাবে তাদের অর্থ সম্পদ সম্পন্ন নোংরা পথে ব্যয় করছেন নাজবিল্লা একজন তরুণের অর্থ ব্যয় হবে কেবলমাত্র আল্লাহর এবদতের ক্ষেত্রে অথচ একজন তরুণের পরিশ্রমটা ব্যয় হচ্ছে সম্পূর্ণ অন্য পথে আরেকটি বিষয় মনে রাখতে হবে এই আল আমর বিল মারুফ অাহিয়ানীল মুনকার আজকে অনেক তরুণ রয়েছে যে শুধু সৎ কাজের কথাই বলছেন অসৎকাজ থেকে বাধা দেন না আমি এই সমস্ত তরুণ ভাইদেরকে বলতে চাই শুধু ফজিলত বর্ণনা না করে ফাজাইল বর্ণনা করে বরং তার সাথে সাথে খারাপ জিনিসটাও বলি যে এটা থেকে বিরত থাকুন কারণ দাওয়াতের মূলনীতি হলো দুইটি একটা হলো আল আমরুবিল মারুফ অনাহিয়ানীল মুনকার অর্থাৎ সৎ কাজের মানুষকে আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে বলতে হবে এটা ঠিক নয় এটা হারাম এটা শির্ক এটা বেদাত এটা না এটা চলবে না এটা বলতে হবে কিন্তু শুধু সৎ কাজের কথাই বলে যাবে অসৎ কাজ থেকে নিষেধ করব না এটা কিন্তু দাওয়াতের মূলনীতি নয় যে যত বড়ই হোক না কেন একজন ব্যক্তি সিরিক করছে কবরে সিজদা দিচ্ছে গাছের কাছে গিয়ে নজর মানছে আমি কি বলতে পারবো না এটা শির তাহলে আমার দাওয়াত কোনটি হলো দুইটি দাওয়াত মানুষকে আহ্বান করা সঠিক পটে এটাও দাওয়াত মানুষকে অসৎ কাছ থেকে নিশ্চিত করে এটাও দাওয়াত আর বিষয় মনে রাখতে হবে আমার উপরে যতই জুলুম যতই নির্যাতন আসুক না কারো না তালায় অর্থাৎ আমি যখনই আল্লাহর পথে দাওয়াত দিতে যাব তখন আমার উপরে অনেক বালা মুসিবত আসতে পারে তখন কেবল মাত্র আল্লাহর উপরে ভরসা করে টিকে থাকব। আমি আল্লাহ রাস্তা থেকে দূরে সরে যাব না আজকে তরুণ সমাজকে সেই দিকেই আহ্বান জানাতে চাই আল্লাহর পথে কাজ করতে এসে যতই মুসিবত বালা নেমে আসুক না কেন আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবো এবং বলবো ইন্না সলাতি অনুসি অমাহ ইয়া ও মামাতিল্লাই রব্বিলাম আমার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মৃত্যুবরণ করা সব কিছুই জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য যদি আমি কষ্ট পাই আমি বলবো এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি নির্দেশ আমি তাই কষ্ট পাচ্ছি কোনো আপত্তি নাই কোরআন এবং সহি সন্নাকে মেনে নিয়ে যৌবন কালটাকে গঠন করতে হবে এবং যুবকদেরকে আহ্বান জানাতে হবে মহান আল্লাহর কাছে আমরা তাওফিক কামনা করি হে আল্লাহ এই বিভ্রান্ত যুব সমাজকে আপনি সঠিক পথে নিয়ে আসুন এবং সাহাবাকামের মতন যেন এই যুব সমাজ ইসলামের দাওয়াতের খেদমত করতে থাকে এবং ইসলাম তাদের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে যায় ইসলাম যেন বিজয় লাভ করে আল্লাহ রব্বুল আলমের সেই তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ আমিন। সুবাহা Wa বরহম আল্লাহ বারকাত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 শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় কাল বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে একদিন অবসান ঘটবে সেই এক ভয়ঙ্কর পরিস্থিতি কেমন তার মাঠে কোন নো মানুষ কেউ কারো কাজে আসবে না যাহার নামের আজাব কত কঠিন কেমতের মাঠে কারা স্থান পাবে তোমরা কি আশা কর জান্নাতের সুখ্রান না কবরের আজাব জানার জন্য দেখুন মৃত্যুর পরের জীবন কাল বিকেল সাড়ে চারটে বাংলাদেশে ও বিকেল ভারতে বিস টিভি